রমাদানিরিজুল উপর আল্লাহ রসুল রমাদান হল একটা বিশ্ববিদ্যালয় এখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন অবশ্যই রমাদানের সবচেয়ে জরুরি শিক্ষাটি হল ইবাদাত এবং আধ্যাত্মিকতা তবে এটা ছাড়াও রমাদান থেকে অনেক কিছু শেখার আছে যেমন বাচ্চাদের কিভাবে বড় করতে হবে ধৈর্য ধরা মুসলিম ভাই জন্য ডান্স দেখা করা উম্মার কথা ভাবা নিজেকে উম্মার একজন মনে করা লজ্জা বিনয় আল্লাহর ভয় তবা আন্তরিকতা ইত্যাদি এই প্রত্যেকটি বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করার সুযোগ আছে অধ্যবসায় সিরিয়াসনেস আর কঠোর পরিশ্রমের ধর্ম আর রমাদান মাস হলো মহিমা ও গৌরবের মাস এই মাস আপনাকে বিভিন্নভাবে মর্যাদার কথা শেখায় একজন ব্যক্তি যে রোজা রাখছে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 এবং নানা রকম অনর্থক ও অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করার মাধ্যমে সে নিজেকে অনেক উঁচুতে নিয়ে যায় আর এসব করার মধ্য দিয়ে সে সমাজের মধ্যে আচার আচরণ থেকে নিজেকে মুক্ত করে ফেলে আর এটাই হলো নিজের জন্য ইজ্জা বা ইজ্জত মানুষ যখন তার নিজের নফস বা প্রবৃত্তির উপর বিজয় হতে পারে তখনই সে নিজের উপর চূড়ান্ত ইজ্জত হাসিল করল কারণ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 যেন এই মুসলিম উম্মাহ ইজ্জত সহকারে চলতে শেখে মাথা উঁচু করে চলতে শেখে এক লোক ছিল সে সব সময় মন্ত্রী মিনিস্টারদের কাছে যেত আর এটা সেটা চাইতো ওয়াহাব ইবেন মুনাব্বি তাকে বলেছিলেন আরে হতভাগা যে লোক তোমার মুখের উপর মানা করে দিচ্ছে তোমার সাথে এমন জঘন্য আচরণ করছে নিজে সম্পদ থেকে তোমাকে ফুটা করেও দিচ্ছে না তার কাছেই তুমি বারবার ফিরে যাচ্ছ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 রমাদান মাসে বদরের যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করে হিজরি পঞ্চম বছরের এই রমাদান মাসেই আল্লাহ রসুল সাল্লা আলাই খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করেন স্পেনের বিজয় তা তারদের পরাজয় সহ আরো অনেক ঐতিহাসিক ঘটনা রমাদান মাসে ঘটেছে যা এই উম্মার জন্য ইজ্সা বয়ে এনেছে ইৎসা অর্থাৎ ইজ্জত আর মর্যাদার কথা কোরআনে অনেকবার এসেছে কেউ সম্মান ক্ষমতা গৌরব চাইলে জেনে রাখুক সমস্ত সম্মান ক্ষমতা গৌরব আল্লাহর জন্য এবং কেউ শুধুমাত্র আল্লাহকে সম্মান এবং ইবাদতের মাধ্যমেই সম্মান পেতে পারে ফাতির আয়াত দশ সঈদিনে ওমর রাজিউল্লা আনহু যখন বায়তুল মগদ্ চাবি আনার জন্য যান সেই ঘটনাটি কি জানেন তিনি তার সাথে একজন ভৃত্যকে নিয়ে মদিনা থেকে জেরুসালামের পথে রওনা দেন উমার রাদ আনহু এর খিলাফতের সময়কালে ইহুদি কিংবা খ্রিস্টান এমন কেউ ছিল না যাদের উপর কোনো জুলুম হয়েছে মুসলিম তো দূরের কথা কোনো ইহুদি খ্রিস্টান এমন কি একটা পশুর উপর পর্যন্ত কোনো জুলুম করা হয়নি উমার রিউল্লাহ আনহুর সেই সময়টা কি অসাধারণ একটা সময় ছিল সেটা এই বিংশ শতাব্দীর মানুষ চিন্তাও করতে পারে না ওমর রাদিল্লাহ আনহু ভেড়াদের পর্যন্ত পথ করে দিতেন যেন তারা হচট না খায় যাই হোক ওমর আনহু মদিনা থেকে জেরুসালামের পথে উঠে চড়ে যাচ্ছিলেন সাথে ছিল তার ভৃত্তনহু আর তার সেবক পালা করে উঠের পিঠে চড়ছিল একবার উমর রাদিল্লাহ আহু চড়তেন আরেকবার তার সেবক আরেকবার দুজনের কেউই উটে চড়েন না যেন উঠ্টা কিছুক্ষণের জন্য বিশ্রাম পায় হ্যাঁ এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য কি একটা উটো বিশ্রাম এভাবে প্রত্যেকে সমান ইনসাফ পায় আল্লাহ সুবাহ আমাদের আনহুর মতো শাসক দান করুক যা বলছিলাম আবু আবুদা ইবনাল রাজি আল্লাহ আনহু জেরুসালেমের বাইরে বের হয়ে খলিফার সাথে দেখা করতে এলেন যখন অমর রাজি আল্লাহ আনহু জেরুসালেম এসে পৌঁছালো তখন বৃষ্টি হচ্ছিল ইমাবিনে কাসির রাহিমাহুল্লাহ ঘটনাটির খুব খুটিনাটি বর্ণনা করেছেন আসুন আমরা দৃশ্যটি কল্পনা করি উমার রাজিয়াল্লাহ আনহু একটা উটের লাগাম টেনে আনছে উটের পিছে বসা তার ভৃত্য বৃষ্টিতে চারিদিক কর্দমাক্ত হয়ে গেছে ওমর রাদিয়াল আনহু তার জুতা জোড়া কাঁধে ঝুলিয়ে রেখেছেন প্রখর সূর্যের তাপে ওমার রাজিয়াল আনহুর টাক মাথায় এসে পড়েছে অর্থাৎ তার মাথার উপর কিছুই ছিল না দৃশ্যটি কল্পনা করুন ওমর আদিয়াল আনহুর মাথায় বা পায়ে কিছুই পড়েননি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 যেন এখান থেকে উম্মার অন্যরা শিক্ষা নিতে পারে আর তারপরে আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছেন যদি খুঁজি তাহলে আল্লাহ তা নিশ্চয়ই আমাদেরকে অপমানিত করবেন এই ঘটনার এই উক্তি এবং শেষের অংশটুকু ইবনাল মুবারক তাল আজহুদ গ্রন্থে আবি সাইবা হান্ন আল হাকিম আল মুস্তা গ্রন্থে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 যেন তারা ইসলাম নিয়ে মাথা উঁচু করে চলতে শেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে ভাবি যদি আজ বেঁচে থাকতেন তাহলে আজকের আলেমদের না জানি কি জামা কাপড় দিয়ে না সম্পূর্ণ ভিন্ন মূল্যবোধ ও ধ্যান ধারণার মাঝে সম্মান খুঁজে বেড়াচ্ছে শত্রুদের থেকে সম্মান খুঁজে ফিরছে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 তার কথাটা শুনে শরীরের লোম খারাপ হয়ে যায় এই শায়খের ইজা ছিল আর খলিফার ছিল আল্লাহর ভয় যারা ক্ষমতা টাকা পয়সা এবং অন্যান্য উদ্দেশ্যে নেতাদের তোষামত করে ক্ষমতাবানদের পা চাপে তারা এভাবে নিজেদেরকে নিচে নামিয়ে ফেলে সত্যি বলতে তাদের মধ্যে ইজ্জার অভাব আছে মালিক ইবেন আনাস ছিলেন তার সময়ের একজন ইমাম এবং হারুনা রশিদ ছিলেন তখনকার নেতা হারোনা রশিদ মালিক ইবেন আনাসকে ডেকে বললেন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 রস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন কম স্ল্যাশ রেইনডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডবল ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ টু জিরো ওয়ান